ইবনু হানাফিয়া রহমতুল্লা আলাহি হতে বর্ণিত তিনি বলেন আমার পিতা আমাকে পাঠিয়ে বলেন এ ফরমানটি নাও এবং এটি উসমান রদিল্লাহ তাল্লাহ্ন এর নিকট নিয়ে যাও এতে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম সৎকা সম্পর্কিত নির্দেশ দিয়েছেন